অবস্থাপিত হচ্ছে যখন পূর্ব দিক থেকে একেবারে অন্য রে বাজারি হরাসান পূর্ব দিক থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তোমরা সেই কালো পতাকার সঙ্গে শরিক হয়ে যাও কারণ এই কালো পতাকার এই ইয়াতে গালিবান ওখানে আসে গতকালকে যে শেখ কথা বলছিলাম যে শেখ শেষে এই বলছেন যে এই আমি ফিলিস্তিনবাসীদেরকে আসন্ন বিজয়ের সুসংবাদ দিচ্ছি এটা বলে তিনি বলতেছেন যেটা হতে পারে এমনটা কচার এই ভাবে বলা যাবে না এটাই জন্য বলা যাবে না কারণ আমরা মুসলমানরা আমাদের কাছে কচার দালাইল এই পরিমাণ আছে কোরআন হাদিসের দালাইল এই যে আমাদের কোন বিষয়ে করার জন্য এই ধরনের অনুষ্ঠানের কারো কথা শোনার প্রয়োজনই নেই আমাদের আমাদের কাছে কোরআন হাদিসের দলায় যথেষ্ট আছে হইলে এটা একটা ধরো আর কি বললাম এটা মানে এগুলো আমাদের কাছে হবে। আমাদের কাছে কোরআন হাদিস কাফি কাউদের কথা আসছে এটাও তো দুনিয়াতে ইতিমধ্যে এসে গেছে তো এটা এসে যাওয়ার পরে আর দুনিয়াতে ওনার আগমনের সময়টা কতটুকু আসছে এটা তো বোঝাই যায় বলছে যে তোমরা হিন্দুস্থানে লড়াই করবে সেখানে পুরো দেশ জয় হয়ে যাবে হিন্দুস্তানের যারা রাজা বাচ্চা মুলুক তাদেরকে তোমরা শিকলে বেঁধে নিয়ে আসবে এলেই তোমরা সামে এসে ঈসা ইবনে মারিয়ামকে পাবে এভাবে কথাটা আসছে তো হজরত আইসা আলি ইসাল্লাম তিনি আসবেন এই ফাতে হিন্দের পরে আর দাজ্জালের আগমন হবে কুস্তান ইস্তাম্বুল ইস্তাম্বুল এই তুরস্কের রাজধানী যে ইস্তাম্বুল ওই সেটা জয় হওয়ার পর তারপরে রোমও জয় হবে মাহাদির হাতে এরপরে গিয়ে দজ্জাল বের হবে এরপরে আবার হাদিসের মধ্যে এটাও আসছে যে এক হা একটা হাদিসের মধ্যেই বারোটা না তেরোটা আলামতের কথা বলা আছে তো বলে বলতেছে যখন তোমরা এগুলো দেখবে তখন এই ফারুতাকিবু ফারুতাকিবু রি হান হামরা ও মাসখান ও হাসফা এভাবে কয়েকটা বলে পরে বলছে যে ও আয়া তিন তাতা বা লম্বা একটা হাদিস শেষে কথাটা আসছে যখন তোমরা এইগুলো দেখে ফেলবে তখন এই ভূমি ধস তারপরে আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া এইগুলোর অপেক্ষায় থেকেও এবং যেমন যখন আলামত গুলো শুরু হবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে এখন অবস্থাটা দেখো না সারাদে তোমরা ছোট থাকতে বা আমরা ছোট থাকতে অবস্থা অত তাড়াতাড়ি পরিবর্তন হইতো না হইতো কিন্তু এখন কত তাড়াতাড়ি পরিবর্তন কত কঠিন কঠিন পদক্ষেপ নিয়ে ফেলে যেটা নিতে পারবে বলে দশ বছর আগে আমরা সাহস করতাম না যে না ওরা হয়তো এই সাহসটা করবে না আমাদের কল্পনা আসতো না এখন ওরা এই পদক্ষেপটা নিয়ে ফেলে ওদের হিমত হয়ে গেছে তো সারা দুনিয়াতে পরিবর্তন খুব খুব ইয়ে করে আসতেছে ঘিরে ফেলবে কাফেররা বৃত্তটা ছোট হয়ে আসবে আর কি মক্কামুদিনা চারপাশে ঘিরে তো ফেলছেই এখন তো বৃত্তটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে ছোট হয়ে তো ছোট হইতে কথা কতক্ষণ লাগবে চলো এগুলো আসলে পড়া দরকার এগুলো আলামত বলা হয়েছে এটা যেন করতে পারি এগুলো তো পাওয়া কিন্তু পাওয়া তো মান যাদ দেওয়া যা বিসমিল্লাহ রাহিম আলীকা মিনাল আয়াত এগুলো নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হা মিনাল হাফি নুহ হু এর মধ্যে যে জমিরটা হু মধ্যে যে হু এর থেকে হাল হয়েছে তো আমিল কি আমেল হবে হু এটা থেকে যখন হাল হইতেছে তার মানে হুটা হলো জুল হাল তো জুল হালের আমেল না হলে হালের আমল তো না হবে এই নিচে ছোট্ট করে লেখা রাখ হাসে জামালের মধ্যে লিখছে এরকম একটা কিছু বলছে না কি এটা হয়তো বলে বলেছেন তা হয়ে গেছে তো আমিলহু মিনল আয়াত ও জিক্রিল হাকিম আল মহক আল কুরআন কাছে আদম আছেন মা বাবা দনোজন ছাড়া তো হাজর ঈসা আলী ইসলামকে তসবি দিলেন হাজর আদম আলী ইসলামের সঙ্গে ঈসা আলী ইসলামের সৃষ্টি হয়েছে বাবা ছাড়া আদম আলি ইসলামের সৃষ্টি হয়েছে মা বাবা ছাড়া তাহলে ঈসা আলী ইসলামের এই অবস্থাটা হলো গরিব আর আদম আলী ইসলামের অবস্থা হলো আগরব তাই না তসবিহুল গরিব বিল মিন হয়েছে গরীব বিল এই বিল আকরব যেন খণ্ডনকারী হয় লিয়াকুনা আক্তা আলিল হসমি যেন বিপক্ষের রায়কে অধিক খণ্ডনকারী হয় ও আওকা আফিন নফসি এবং অন্তরে অনেক বেশি প্রভাব সৃষ্টিকারী হয় যে ঈসা আলী অবস্থাটা আদম আল মতো তার মানে ঈসা আলী ইসলামকে বাবা ছাড়া বানানো আল্লাহ কি আল্লাহ তাকে তো তোমরা ইলাহ বলো না এই কথাটা বুঝছো বাবা ছাড়া হয়েছেন এই তিনি কি ইলাহ জরুরি অথচ আদম আলী ইসলাম তিনি তো মা বাবা দুজন ছাড়া হইছেন কাহু আদম আলা বাহু আদম আলী ইসলামকে বানিয়েছেন দেহটা বানিয়েছেন আলি ইসালামের ব্যাপারটি সত্য আল্লাহ তোমার রবের পক্ষ থেকে তার ব্যাপারে সন্দেহ পোষণকারীদের আপনার সঙ্গে তর্ক করে নাসারা। ফি ঈসা ব্যাপারে মিমবাদি মাজা আকা আপনার কাছে ঈসা আলাইহিস ব্যাপারে সঠিক ইলম আসার পর তাহলে ফাকুল লাহুম তাআলা আসো তোমরা আসো ندعو ابناءنا و ابناءكم আমরা ডাকি নিজেদের সন্তানদেরকে নিজেদের পুত্রদেরকে এবং তোমরাও তোমাদের পুত্রদেরকে ডাকো و نساءنا و نساءكم এবং আমরা আমাদের মেয়েদেরকে ডাকি এবং তোমরাও তোমাদের মেয়েদেরকে ডাকো এবং তোমরা নিজেদেরকেও ডেকে নিয়ে আসো এবং আমরা আমাদের নিজেদেরকে ডেকে নিয়ে আসি ইফানাজ মাম এবং আমরা তাদের সবাই একত্রিত করি তাহিল এরপর আমরা আমরা এইভাবে বলি যে ঈসা আলহিসের ব্যাপারে আমাদের মধ্যে যারা কাদেক তাদের উপর তুমি লোকাল আরবের একটা এলাকা আসছে সুরাহ বিল জব্বার বিন ফয়েজ এই তিনজন ছিল তো হুজুরের কাছে এসে তো এটার আগের ঘটনাটা হলো যে রসুল সাল আলী ওই নাজরানে এই রসুল সলাল্লাহ আলী জামাত পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য তো দাওয়াত দেওয়ার জন্য জামাত পাঠাইছেন তো স্বাভাবিকভাবে রসুল সল্লা আলি আসলামের জামানায় দাওয়াতটা যেভাবে চলতো মশুরআ দাওয়াত তো ওখানে সাহাবা একরাম গেছেন সাহাবা একরাম গিয়ে তাদেরকে বলছেন যে তোমরা মুসলমান হয়ে যাও যদি মুসলমান হয়ে যাও তাহলে তো ভালো তোমাদের এলাকা তোমাদের কাছে থাকবে আর যদি মুসলমান না হও তাহলে জিজিয়া দাও তোমাদের এলাকায় কর্তৃত্ব থাকবে আল্লাহ আল্লাহ রসুলের তোমরা সাধারণ প্রজা হিসেবে থাকবে জিজিয়া দাও তাহলে তোমাদের হেফাজতে জিম্মাদা আমাদের উপরে থাকবে আর যদি না হোক থেকে একদ পাঠাইছেন তো ওফদ একবারে রসুল সাল আলি ইসলামের কাছে আসছেন তো আসার পরে ওরা রসুল সাল আলী সালামের সঙ্গে ঈসা আলি ইসলাম কে নিয়ে তর্ক শুরু করছে ওরা ঈসা আল্লাহ আল্লাহ এবং ইলাহ সাবেদ করার জন্য বিভিন্ন কথাবার্তা বলতেছে এখানে তাদেরকে বলার জন্য বলতেছেন যে আপনি তাদেরকে বলেন যে ঈশার ব্যাপারে তোমরা একটা বলতেছো আমরা আরেকটা বলতেছি আলিহাল্লাম তা চলো মুবাহলা করি এই যে মুবাহালা এটাকে বলে মুবাহলা মানে যখন কোন একটা ব্যাপারে হক বাতিল মানে কেউ মানতে যেতে নিজে বাতিলের উপর আসে আত্মীয় স্বজন বউ বিটি সবাইকে নিয়েও আসা যায় এরপর প্রত্যেকে আল্লাহ তালা কাছে বদা করবে যে আমাদের মধ্যে যারা কাজেব তাদের উপর আপনি লানত করেন এই যে এর দ্বারা তো বাস্তবে যারা কাজেব হবে তাদের ঠিক আল্লাহ রাজাব যেটা আসা সেটা এসে যাবে যারা নিরাপদ থাকবে যারা হুজুরের কাছে এসে বিভিন্ন তর্ক বিতর্ক করতে শুরু করছে তাদেরকে বলছে ঠিক আছে চলো এই যে আল্লাহ বলছেন মোবাহা করার জন্য চলো আমরা আবার আসব। মানে আমাদেরকে একটু চিন্তা করার সময় দেন তাদের কথার অর্থ হলো আমরিনা তুমান আমরা আমাদের এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করি এরপরে আবার আমরা আপনার কাছে আসবো তাদের মধ্যে বিচক্ষণ যেই লোকটা ছিল বুদ্ধিমান সেই লোকটা বললো তিনি যে নবীর সাথে যে সম্প্রদায় মুবাহলায় লিপ্ত হয়েছে সেই সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে মা বাহ কৌ মুহাকুয়া দিয়া অতএব তোমরা এই লোকটার সাথে সন্ধি করে নাও এবং বাড়িতে ফিরে যাও এটা আমরের সিগাই হারেসা নাম ওয়া দিয়ে আর রা তোমরা এই লোকটার সাথে সুলাহ করে ফেলো এবং বাড়িতে ফিরে চলো আতা তখন তারা হুজুর কাছে এলো ওকাজা এদিকে সঙ্গে তখন হুজর সাল আলী হাসাল্লাম এই তাদেরকে বললেন যে ইদা দাউতু আমি যখন দোয়া করব তখন তোমার আমিন বলবে তখন এবং জিজিয়ার উপরেই তারা সোলাহ করে নিল এখানে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে রসুল সাল আলিহ মানে এমনি এটা তো বহুবারই যাইতেছে যে তাদের কাছে হক ওয়াজেহ করার জন্য যতটুকু করার পরও তারা দেখো ফাতেমা আলীকে নিয়ে এর অর্থটা কি মানে হুজুর সাল আলিহাস্লামকে জানেন না যে এরা না হকের উপরে আসেন এবং আমার সাথে মোবাহেলা করবে মানেই হালাক হয়ে যাবে আর জাহান নামে যাবে এটাকে হুজুরে জানেন না তার মানে ওই যে আগে পরে বহুবার এটা বলছি যে কাফেরদের প্রতি মুসলমানদের মধ্যে বিদ্বেষটা গালেব থাকবে আয়দাবাদ টা থাকবে মায়া তো থাকবেই মায়া তো থাকবে কিন্তু মায়ার জহুর এজাহটা হবে ওই রসুল সাল আলি আসলামের তো রিকায় আল্লাহ আল্লাহ রসুলের মোতাবেক আর আল্লাহ রসুলের মানসাকে এক পাশে রেখে এমনি নিজের মন করে মায়া দয়া জাহির করা এটা দ্বারা তো অনেক ক্ষেত্রে আল্লা উপরে গিয়ে তোহমো তারক করা হবে এখানে কেউ যদি ওই যে নিজের মতো করে মায়া তাহলে এখানে রসুল সাল্লাহ আলী হাসলাম এই করা হবে না যে হুজুরি তো কেন তারা হুড়া করতেছেন ওরা আসবে আসার পরে দরকার ওরা কোথাও ভালো করে বুঝাইবা যে এই বাবা তোমরা এই যে আমার সাথে যে করবা কিন্তু তোমাকে তো হুজুরে এই সমস্ত কথা না করে হুজুরে দৌড়ে আসে পড়ছে তার মানে রসতালাম দেখতেছেন যে এই মানুষগুলো জাহান যাবে এটা মতো অতএব এরা শেষ হয়ে যাক যাতে পিছনের যারা আছে নাচরানের সব নাসারা ওরা যাতে জানলাতে চলে যায় এই হুজুরের নজরটা হলো আল্লাহ রসুরের নজর হলো এই কথা বুঝছো আনা দিতে পারবে না যে আপনি তো তারা হুরা করেন কেন বের হয়ে আসলেন তাদেরকে আরেকটু বুঝান না আপনি বুঝাইতে পারেন নাই আপনি যদি অনেক ভালো বুজুগ আপনি পারেন নাই অন্য আরেকজন ছোট মোট বুজুর্গ দিয়ে বুঝান হইতে পারে যে জন কথা দিয়ে তো তারা করেন কোন জায়গা গিয়ে লাগবে ধাক্কাটা কোন জায়গা গিয়ে লাগবে কয়েকজন আমভাবে তো এলানি করে দিছে যে কিন্তু কয়েকজনকে খুঁজে বলছে না যে ওরা যদি একবারে কাবা শরীফের আচলও ধরে থাকে তারপর সেখানে তাকে হত্যা করো ইবনে খতাল এক লোক ছিল বোখারি মধ্যে আসছে যে যাদের নাম বলছে তার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ সে তোমা কাবা তো হুজুর বলছে হত্যা করো এরপর আরেকজন ওসমান রবিআ মানহ এই হুজুরের সামনে নিয়ে আসছে আসার পরসমান রবিআ মানহ অন্য সাহাবিরা বলতেছে যে আমি অপেক্ষা ছিলাম যে তোমরা কেউ তাহলে ইয়া করে দিবা হত্যা হত্যা করে দিবা এই অপেক্ষাটাই ছিলাম তারপরে এক সাহাবি বলছি চোখ সারা দিতেন তাহলে তো হইতো বলছে যে না নবীর এটা না এই যে এই যেই মানুষটা মুসলমান হয়েছে পরে সাহাবি হয়েছে যার ব্যাপারে হুজুরে তাপ করতেছেন হুজুরে তা করতেছেন যে কেউ তারা দিয়ে শেষ করে দেয় কিনা এই মানুষটা মুসলমান হয়েছে জাননাতে গেছে তারপর মানুষটা এমন এই রহমত উল্লমিন আর আমাদের রহমত অনেক সময় যেন একদম রহমতুল্লাহ আলমীর চেয়ে বেশি বেড়ে যায় তারপরে যে বদরের তোমরা বদরের ব্যাপারে রায় এটা আল্লাহ তালার মান মোটাবেক হয়েছিল যার ফলে যখন আছে কথা মোতাবেক যদি সবাইকে হত্যা করে ফেলা হইতো যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে আব্বাস একজন ছিলেন না আব্বাস তারপর রসুল্লাহ আলিয়াস্লামের মেয়ের জামাই বড় মেয়ের জামাই যে রবি আপনার আস উনি উনি ছিলেন না এরকম আরো কতজন এই বদরের কয়েকের মধ্যে জানেন না কিন্তু তারপর রব আলমিন নিজের মানসাটা জাহির করতেছেন যে এই শেষ করে দিলে ভালো হইত তো এই যে রব্বুল আলমিনের মানসাটা জাহির করতেছেন মানে এটা কি শেষ করে দিলে এমন একটা ফল তোমরা পাইতো যে ফলটা এখন আর না এটা না এটা তারপরে ওই যে আহজাবের পড়ছো তোমরা যে হত্যা করা হয়েছে গাদ্দারি করছে কিন্তু এর কারণে সাতশো জন সবাই হত্যা করছে না তারপর সাতশো জনের মধ্যে একজন আছে আতিয়া করাজি শুনছো কিনা আতিয়া করাজের ইচ্ছাটা ইবনে কাসের মধ্যে এই জায়গাটার মধ্যে আছে আতিয়া করাজি তিনি পরে মুসলমান হয়েছেন তিনি বলেন যে ওখানে হত্যা করে দেওয়া হবে আমার তো আমার আমাকে দেখতে বলছে তো এরপরে যখন তারা দেখছে যখন দেখছে যে আমি এখনো বালেক নাই তখন আমাকে ছেড়ে দিছে এই মানুষটা মানে যদি খালি বালেক হইতো শেষ করে। কিন্তু পরে খানে মুসলমান হয়ে গেছে তার মানে কি যদি বালেক হইসে খালি ট্যাটটা পাইতো তাহলে কি অন্যায়টা করলে বিচারাটা সবকিছুকে যুক্তি দিয়ে বোঝা যাবে তাহলে আর আল্লাহ আল্লাহর হুকুম আকাম কেন রসুল্লাহ আলিয়াসলামের কথা কেন এই জন্য কথা যত সুন্দর করেই বলো চিন্তা করো কোন জায়গা লাগছে কি ভাবে হুজুরের সবগুলো হত্যা করে দেয় সাতশো জনকে হত্যা করে দিচ্ছে তারপরে যদি মারুল ওয়াফে আছে যে এক সাহাবি উনি এক ইহুদিরে ধরে নিয়ে আসে আইসা বলতেছি আর এই ব্যক্তি আমার উপর করছিল যে আমি একা হয়ে লাভ কি যদি আমার আত্মীয় স্বজন না থাকে তো পরে বলছি তারপরে হুজুর গেছে আবার উনি গেছে পরে ওর আত্মীয় স্বজনের মধ্যে যারা একবারে কাবিল পাতেন হুজুর বলছে ঠিক আছে তারও তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাই ভাবে যে যদি ধন সম্পদ তোমরা নিয়ে যাও তাহলে পরে আমি বাচ্চা কাচ্চা নিয়ে চলবো কি করে তুমি আচ্ছা ঠিক আছে যা এটাও দেওয়া হলো পরে মোটামুটি তার পরিবার সবাই হয়ে গেছে আর এসে গেছে ধন এসে গেছে পরে সে বলতেছে পরে ওদের সর্দার কয়েকটা নাম বলতে কি অবস্থা তুমি ওই সর্দার মেরে ফেলা হবে ওই সর্দারের কি অবস্থা মেরে ফেলা হবে ওরা যখন সবাই চলে যাবে তো আমি একা থেকে আলাপ কি আমিও সেখানে ভিন্ন করে আর এটা বুঝাই নাই যে মিয়া তুমি থাও গেলে তুমি যাবে গেলে যাক এটা তো পাওয়া তো যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সহি দিনের কথাটা যত সহজ হাকি কথা তত সহজ না এই বারবারই বলতেছে সাহাবিদের জীবনী গুলো খুব বেশি করে পড়ো সাহাবিদের জীবনী গুলো পড়ো আর পড়ে এবার তুমি এদিক ওদিক তাকাও কোন মানুষগুলোকে সাহাবিদের মতো আসলেই লাগে কোন মানুষগুলোর মনোভাবটা আসলেই সাহাবিদের মনোভাবের মতো লাগে কোন মানুষগুলোর মনোভাবটা রসদাল আলি আসালামের মনোভাবের মতো লাগে কোন মানুষগুলো সিদ্দিক তাহলে এটা কি হজর সিদ্দিক আকবর পথে চলা হলো শব্দ এটা বলতেছে কিন্তু কাজ করতেছে আরেকটা এই এই মানুষ এই বিষয়টা যদি তোমার বোঝে আসে তাহলে সাহাবিদের ওই যুদ্ধ জিহাদ সংক্রান্ত অনেক কিছু তোমার বুঝে আসবে না আর বুঝে আসবে না এই কথাটা পালাইতে শুরু করছে নিহত হবে মানে সে বেচারা জাহান চলে যাবে আমাদের দিলের দরদটা এমন না যে আমার হাতে মারা যাবে মানে সে জাহান চলে যাবে কিন্তু ইসলাম কি বলে ইসলাম কি বলে তুমি একজনকে হত্যা করো তাহলে তোমার জান্নাত মোটায় তোমার জন্য এই জন্য সাহাবাহ যুদ্ধের শেষে ব্যতিক্রম খুব কমই হয়েছে সাধারণত যুদ্ধের শেষে এমনই হইতো যে কাফেররা দৌড় দৌড়তেছে এবার দৌড়ের ভিতরে যত জনকে মারা যায় কারণ এখানে শেষ করতে হবে শক্তিটা শেষ করতে হবে এই সংখ্যায় যত বেশি তারা থাকবে তারা তো আবার পুনরায় আবার আসবে পুনরায় আবার আসবে তো পুনরায় আবার এলে তো ওই যে মাকসার যেটা এইটা তো হবে না এই জন্য যত বেশি পরিমানে মারা যায় এই জন্যই কোপ অথবা বর্ষা দিয়ে আঘাত অথবা তীর তো এই দৌড়ের ভিতরে কতগুলো মেরে যায় এইয়ার মুখের কাদিসের যুদ্ধগুলো গুলো আল্লাহ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ একসাথে মারা গেছে আর সাহাবিদের কো আল্লাহ তালা কেমন দিল দিছে যে নিজেদের সাথী ছয় হাজার সাথী শহীদ হয়ে গেছে সকালবেলা শহীদ বিকালবেলা আবার ওনারা ঠিক ঢাটছে যুদ্ধ করতেছে মানে এই যে এইটা হলো সাহাবিদের মনোভাব এখন তুমি নিজে চিন্তা করো তুমিও তো দিনের হাতে তোমার মনোভাবটা এখন এই পর্যায়ের হয়েছে কিন্তু তুমি দাবি করতেছো আমি সিদ্দিকে একবার কথায় আছি অথচ ওই তোমার যদি ভাই একটা মারা যায় তাহলে তুমি ওই এক সপ্তাহ খানায় খেতে পারো না নামাজের মধ্যে খুশি খুশি হয় না খালি ভাইয়ের কথা মনে হয় আর ওই সাহাবিদের অবস্থা উনি এক যুদ্ধে আমির ছিলেন তো খুব বেশি আহত হয়ে গেছে পরে ওনার ছোট ভাই উনি চিন্তা করলো যে ভাই এখন যদি মানে আহত হয়ে গেছে এটা যদি সাধারণ মোজাহিত টের পায় তাহলে সবাই হয়তো পস্তে হয়ে যাবে একদর ভাইয়ের উপরে খুলে নিজে পড়ে ঘোরা জয় হয়ে গেছে এর পরে মুজাহিদা আমজাহিদ্দা ট্যার পাইছে যে নহমান এটা তুমি কল্পনা করতে পারবো আমাদের অবস্থাটা কি যে ওই যে কতজন আছে এত হিম্মত ছোট ইসলাম আসলে নাজাক শেখায় না ইসলাম সাজা আজ শেখায় নাজুক তবিয়তের মানুষদের দ্বারা আসলে কিচ্ছু হবে না একেবারে কিচ্ছু হবে না সাহাবিদেরকে আল্লাহ যেই সিফত যেই জামাতের মধ্যে হবে এই জামাতের দ্বারাই সেই স্পিয়াটা ভিতরে বাড়ছে সে ওই পালায় যায়নি এটা সাহাবিদের অবস্থাটা আর এই অবস্থাটাকে আসবে তোমার যদি হাতের মধ্যে শক্তি না থাকে তো আসবে এটা অক্ষনে এবার তুমি চারপাশে তাকাও আর দেখো যে তুমি খালিদ বিন অলিদের যত জীবনীর গ্রন্থ আছে সবগুলো তুমি খুঁজে দেখো খালিদিন ওলিদের হাতে কয়জন মুসলমান হয়েছে খালিদ বিন হাতে কয়টা মানুষ মুসলমান হয়েছে তুমি দেখো একটা পাও কিনা কিন্তু হজরত খালেদ বিনতে যে সকল জায়গাগুলো জয় হয়েছে ওই জায়গাগুলোতে যত মুসলমান বিগত দিনে হইছে হইতেছে সবগুলো নাকি হজরত খালেদের আমল নামে যাবে না সব ডেকে যাবে সব নিগে যাবে ওই জন্য আসলে সাহাবিদের আসলে সাহাবি কোন দিন সাহাবি কোন দিন এই যে ওই যে হায়াতু সাহাবার কিতাবটা এটা পড়ো একদম শুরুতে সে খুব ভালো করে পড়ো তারপর সাহাবিদের জীবনের উপরে ছোট ছোট কিতাব আছে আলী সাহাবা ফিতা সাহাবা ইবন লেখা এই কিতাবগুলো পড়ো আর কত কিতাবাদি আছে এগুলো পড়ো এগুলো পড়বা যে ওই পড়াটা যেন ওই মৌদুদি সাহেবের মতো না হয় তুমি আগে নিজের থেকে একটা নজরিয়া বানায় নিছ বানায়া এবার সাহাবিদের কিচ্ছা কাহিনি পড়ো এবার তুমি দেখো যে তোমার নজরিয়ার সাথে কোনটা কোনটা কোনটা কোনটা মিলে যেটা মিলে এটা তুমি মহস্থ করো আর যেটা মিলো না একটু সাইডে রেখে দোক কোন জায়গা বলতে হলে তোমার নজর কিন্তু একজন এই সত্যান্নে সে ব্যক্তির ইয়াটা শিবত এটা হবে যে একদম পুরো খালি ও জেহেন হয়ে করান শিব পড়বে হাদিস পড়বে সিরাদ পড়বে এরপরে সে দেখবে যে আসলে সে কেমন ছিল অনেক বড় শাখাওয়াত অনেক বড় শাখাওয়াত কত কিছু হয়তো আমরা পারব না আমাদের নসিব হয়তো নাই আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম কিন্তু তুমি যেটা করোনা এটা করোনার ভিতরে তুমি থাকো কিন্তু আমি একটা জিনিস করি না এখন এটা করণীয় এটা বললে মানুষ আমাকে খারাপ বলবে এই জন্য আমি যেটা করিজ পড়া বাস এটা তুমি স্বীকার করো যে নামাজ পড়ো না কিন্তু তুমি যেটা করো সেটার নাম নামাজ দিয়ে বসে রয়েছো এটা তো কত ওটা খেয়ানত না করে যারা বাস্তবে নামাজ পড়ার ইচ্ছা রাখে তারা তোমার দেখে মনে করবে যে তুমি যেটা বুঝি নামাজ এক পাল্টা কাজ করতেছে এদের নামে দিয়ে রাখছে নামাজ এই যে ইহুদিরা এই যে মূপ কেন হয়েছে এই কারণেই তো এই কারণেই তো ইহুদিরা মাধুপ হয়েছে আর তুমি দেখবা যে সাহাবিদের মধ্যে খ্রিস্টানদের থেকে মানে খ্রিস্ট ধর্ম থেকে সাহাবি হয়েছে অনেক ইহুদি ধর্ম থেকে সাহাবি হয়েছে কম আবার কোনোটাই ছিল না এমনের সংখ্যায় সবচেয়ে বেশি কোনোটাই ছিল না তার মানে এটা থেকে এই জিনিসটা বোঝা যায় যে ভ্রান্ত নজরিয়া পোষণ করার চেয়ে একদম খালিউজ্জাহান থেকে একদম ভালো একদম খালিউজাহান থেকে একজন ভালো মানে একজন বেনামাজি ভালো একজন ভণ্ড ফিরের মরিদের চেয়ে একজন ভণ্ড ফিরের একজন বেনামাজি অনেক ভালো এখন ভণ্ড শব্দ ভণ্ড পীরের বেনামাজি অনেক ভালো কারণ বেনামাজি নামাজ করে না নিজের অপরাধী মনে করছে এখন সময় নামাজি তুলে নিবো আর ভণ্ড পীরের মুড়িদ তাই তো নিজের এই জান্নাতের পরেছে হাকি মনে করিয়ে বুঝে রেছে